created with free version for non commercial use কথা বলেছেন সালাত সম্পর্কে যখন আলোচনা করেছি একটা মানুষ দুটো জিনিসের হ্যাঁ দুটো মানুষ হচ্ছে দুটো জিনিসের বা দুটো নাম বলেন ওটার নাম হচ্ছে রুহ আত্মা ওটার নাম কি আত্মা যদি আত্মা না থাকে তো দেহের নাম কি মৃত লাশ তাই না মূল্য আছে এটাকে একবার কোন আলোচনা তো বলেছিলাম এখানে না কিন্তু আপনার ইন্তকাল হওয়ার পরে যদি সবাই চলে যায় আপনার মৃত লাশ ছাড়িয়ে দেয় স্ত্রীর কাছে যে রাতটা থাকো সকাল দশটায় দাফন হবে তুমি একাই নিয়ে থাকো সাহস করবে সাহস করবে ঘাবিয়ে যাও কেন পার্থক্যটা কি মৃত দেহ দেহে রুহ নেই আপনাকে কেউ রাখতে চাইবে কেউ রাখতে চাই তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো গরমের দিন না হইলে হ্যাঁ গন্ধ ছড়িয়ে যাবে গন্ধ ছড়িয়ে যাবে ফুলে যাবে ইত্যাদি ইত্যাদি কত গুরুত্বপূর্ণ তাহলে আত্মা শরীরে এখন এর কিন্তু দেহ নেই এমন মানুষ আছে নাকি যে লোকের আছে দেহ নেই আছে নাকি আছে নেই দুনিয়াতে পাওয়া যাবে না আত্মাবিহীন দেহ থাকলে তার নাম হচ্ছে মৃত হ্যাঁ মৃত দেহ আর যদি আত্মা থাকে বলেন হ্যাঁ আর দেহ নাই এটা কাল্পনিক বিষয় এটা কি ना बॉडी ना? नाम रूह नाम बदान हम जिम आर्मी देह नाम बडी नाम रूह आत्ता नामजे आत्ता की खुशु যারা নামাজ বিনয়ী হয়ে নামাজ আদে করে খুশু খুশু হচ্ছে মানুষের অন্তরের গুণ অন্তরের গুণ অন্তরে খুশু হয় অন্তর যখন খুশু সৃষ্টি হয় मानुष्ठ अंग प्रत्यंग सबकिल संजतक सब नाम रू हम नाम रू की खुशु जी और नामी নামাজের বডি কি তাহলে নামাজের বডি বাহ্যিক যতগুলি কাজ আছে কথা এবং কাজ বাজ্যিক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজ আছে এগুলি হচ্ছে নামাজের নামাজের দেহ শরীর। মধ্যে আল্লাহ আকবর করলেন আল্লাহ আকবর বললেন এটা হচ্ছে নামাজের একটা অঙ্গ শরীরের অঙ্গ। অঙ্গ্যিক যখন আপনি বুকে হাত বেঁধে দাঁড়ালেন কেয়াম এর নাম হচ্ছে আল্লাহর সামনে অনুগত নামাজের মধ্যে একটা হ্যাঁ বডির অঙ্গ হচ্ছে রুকু আর একটি হচ্ছে আর একটি হচ্ছে মাঝখানে বৈঠক হচ্ছে প্রথম বৈঠক বৈঠক, একটা হচ্ছে শেষ বৈঠক আর একটা হচ্ছে সালাম অঙ্গ প্রত্যঙ্গ নামাজের যে বডি আছে বডির বিভিন্ন যে বডি আছে অঙ্গ প্রত্যঙ্গ আপনি আপনার শরীরের যত্নের ক্ষেত্রে যেমন রুহের যত্ন করবেন তেমনই দেহের যত্ন করবেন শরীর অঙ্গ প্রত্যঙ্গের যত্ন করবেন ঠিক কি না। দুটোই দিক ঠিক থাকতে হবে নামাজের হসুও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নামাজের যে বডিগুলি রয়েছে বডি যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো নামাজের ভিতরে আপনাকে অঙ্গ হানি করার জন্য আপনি খোড়া হবে পা ভাঙতে দিবেন। ইচ্ছা করে আপনি বাঁচতে পারবেন আর চোখ কানা হইতে দিবেন হ্যাঁ মাথায় আঘাত পেতে দেবেন কোন জায়গায় আঘাত পেতে দিবেন না কোন শরীরের ক্ষয়ক্ষতি হতে দেবেন না जी से बन कर लो फरज रही रोकन रहे, रहे, रहे, रहे शरण কিছু অঙ্গ রয়েছে যেগুলি তাই না বা আঙ্গুল একটু কেটে গেছে কাজ চলছে সব কাজ চলছে ঠিক না ইত্যাদি এইরকম কিছু কিছু ছোট ছোট অঙ্গ আছে শরীরের যে অঙ্গগুলি যদি নষ্ট হয়ে যায় তবু শরীরে যে ডিউটি আছে কাজ আছে সব চলবে ঠিক ওই রকম এইটুকু কাটতে দেবেন না জেনে শুনে যেখান এটুকু আমার কেটে যাক আমাদের আমাদের মহিলারা কানে যে অলঙ্কার করে থাকে চোরচুরি করতে আসে ডাকাত করতে আসে কান ছিঁড়ে নিয়ে চলে যায় শুনেছেন না শোনেন নাই শুনেছেন অনেক সময় সব দেখেছেন হয়েছে গ্রামে হয়েছে না হয় এটা কখনো কি বরদাস্ত করে মেনে নিবে যে তার স্ত্রী কান ছিড় ছিড়ছিড়ে যাক মেনে নেবে। কেউ মেনে নিবে না তাহলে আপনি কি করে নিচ্ছেন যে এটা শোন না তো সোননাথ আমিন জোরে বলা সোননাথ বুকে হাত বাঁধা সোননাথ হ্যাঁ এটা শুননাথ ওইটা শুননা তার না করলে বা কি হবে এগুলো নিয়ে কে এত বারবার এগুলো কেন বলেন এগুলো বলা ঠিক